মানবতার সমাধান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 কোন গুনাকে কাবিরাহ বলে আখ্যায়িত করা হবে শরীয় তৈরি পরিভাষায় এ বিষয়ে সংজ্ঞা দিয়েছেন কবিরকে যেই গুনার কারণে পাক দুনিয়ায় একটি হাত নির্ধারিত করে দিয়েছেন তার একটি সাজা এবং শাস্তি আল্লাপাক দুনিয়ায় নির্ধারণ করে দিয়েছেন যেমন আল্লাহ রব আলমী বলেন আু আ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 করলে দুনিয়ায় তাদেরকে ব্যথাঘাত করতে হয় অথবা তাদেরকে পাথর মেরে মেরে ফেলে দিতে হয় এটা হলো তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী এই যে শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটাকে কাবিরা গুণা বলা হয় আর উদাহরণ আল্লাহ পাক বলেছেন আসুকু ফুমা ফকিয়া হুমা কাসাবা মিনাল্লা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 তারপুর উপর জান্নাত হারাম করে দেন নার এবং তার ঠিকানা হয় জাহান্নাম তাহলে শিরিক করা এই এজন্য যে পাক এর কারণে জাহান্নামের কথা বলেছেন যে শিরিকের মাধ্যমে মানুষ জাহান্নামে চলে যাবে তো গুনাহ কাবিরা ওই গুণাকে বলা হবে যেই গুনার শাস্তি দুনিয়াই নির্ধারণ করে দেওয়া হয়েছে অথবা যেই গুনাহ করার কারণে আল্লাহ পাক জাহান্নামি বলে আখ্যায়িত করেছেন আইল লু আইল অথবা যেই গুনার কারণে লানত করেছেন এবং যে গুনার কারণে আল্লাহ পাক আল্লাহ গুণাকে কাবিরা গুণা বলা হয় তো কাবিরা গুনার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরে যাচ্ছি প্রথম যেমন বললাম যে জিনা করা এটা একটি কাবিরা গুণা এবং চুরি করা এটাও একটি কাবিরা গুণা ঠিক তেমনইভাবে আল্লাহ করা এটা কবিরা গুণা বড় আল্লাহ নামনা সালাতামাজ তার অর্থ হলো এই যে আল্লাহ পাক সুরাই মুদাসির বলেছেন যে মা সালাকুম ফি সাকার কালনা মুসাল্লিন যখন জান্নাতিরা জাহান্নদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকুম ফি সাকার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 মানুষকে দিকে নিয়ে যাবে তাহলে সেই আমল গুলি অবশ্যই গুনা এগুলি আমাদেরকে চিহ্নিত করা আল্লাহ বলে ধ্বংসাত্ম করেছেন প্রথম নম্বরে নবী মোহাম্মদুর রসুল্লাহাম বলেছেন আর সিরক বি আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে শরিক করা ইন্না সির কালা জুলমুন এবং তারা গুণা কাবিরা গুনা তো শিরিক মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় মানুষদেরকে জাহান্ন মুখী করে দেয় তাহলে বুঝে আসলো আর সেরকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা এটা কাবিরা আল্লাহ পাক সুরায়ে নেশায় বলেছেন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 बील्डी सूद खाई सूद खाव सूदर साथ जड़ित प्रत्येक आल्लाक लानत कर कारण आल्ला लानत अवतीर्ण हो आल्लाके लान बर्षित है बुझते कबीरा गुणा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 এটাও কবিরা গুনা বড় গুণা এ বিষয়ে আল্লাফাক বলেছেন যে হে ইমানদার গুণ তোমার যুদ্ধে যখন লিপতে হবে তোমার যখন তোমার শত্রুতের মোকাবেলা হবে তখন তুমি কখনোই যেন পিসে হেঁটো না পিছিয়ে হাঁটা এটা হলো মোনাফিকদের চিহ্ন এটা হলো কবিরা গুনা এরপর উনি বলছেন অকাদফুল মোহসেন গাফিল আতিল যে কোনো সতী নারী নির্দোষ সতী নারী সম্পর্কে কোনো অন্যায় অপবাদ দেওয়া এটাও কাবিরা গুণা আল্লাহ নবীলাম বলেছেন যে এই সাতটি ইজতানিবুসব এই সাতটি ধ্বংসকারী গুণা থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো তো যেই গুণাকে আল্লাহ নবীলাম ধ্বংসকারী বলে আখ্যায়িত করেছে বুঝতে হবে এগুলি সব কাবিরা গুণা বড় গুণা পাক আমাদেরকে যেন সকল গুণা থেকে আল্লাহ পাক হেফাজত করেন এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফি দান করুন আসসালামু আলাইকুম বরহমাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা আপনারা দেখছেন পিছ টিভি বাংলা सत्यारमिन तर जीव समय नष्ट करना दुनिया भी कसार दुनिया भी किसी दाय दायित्व आगन कर मानवतारे अधिकार आदेश बुधवार रत साढ़े आठटाय बांगलेश रत आठटे भारत पीट्टी डायलग डाय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 উপাসনা আল্লামাত্রণ যে মুহাম্মদ সাল্লাই আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের অনুসরণ যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নামাজ যাচ্ছেন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 করে আলহামদুলিল্লাহ বিরতির পর বাকি আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি তো বিরতির পূর্বে যে বিষয় আলোচনা করছিলাম সেটা হলো এই গুনাহ কী আমি বলেছি গুনাহ দুই প্রকার হয়ে থাকে একটি কাবিরা গুণা আর একটি সগঈরা গুণা কাবিরা সম্পর্কে আল্লাহ নব্বী সালাম যেই কাজগুলিকে কবিরা বলে আখ্যায়িত করেছেন তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের আলোচনায় আরও কিছু কাবিরা গুনা সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এ বিষয়ে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম উনি বলেছেন আলা উনবিউকুম বি আকবরিল কাবাইর হে দুনিয়ার মানুষ সকল আলা উনাবি উকুম বি আকবরিল কাবাইর একটা তো কাবিরা গুণা বড় গুণা সবগুলাই কাবিরা গুণা কিন্তু এই কাবিরা গুনার মধ্য হইতেও বলেছেন যে সবচেয়ে বড় কাবিরা গুনা অর্থাৎ গুনার প্রতিক্রিয়ার দৃষ্টিকোণ থেকে তার ক্ষতির দিক থেকে এগুলি হলো সবচেয়ে বড় গুণা আল্লাহ নবী সালাম তখন বললেন যে সবচাইতে বড় গুণা সেটা হল বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা আমরা ইতিপূর্বে জেনেছি আল্লাহ পাকসুর লোক মানে বলেছেন শিরিক করা আল্লাহর সঙ্গে কাউকে শরীর করা এটা হলো সবচেয়ে বড় জুলম এবং সবচেয়ে বড় অন্যায় এবং এটা হল সবচেয়ে বড় গুণা দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীন বলেছেন অবাধ্য হওয়া পিতা মাতার করা। এটাও কবির গুণা আল্লাহ রবিন উনি বলেছেন ওকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওবিল ওয়ালিদাইন এহসানা ওকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইয়াহু ওবিল ওয়ালিদিনা আল্লাহ রবুল আলমী আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাই আল্লাহ নবী সালাম অন্য একটি হাদিসে উনি বলেছেন কোন সন্তান তার পিতা যদি বৃদ্ধ অবস্থায় সে পেয়ে নেয় তাদেরকে যদি সেবা যত্ন করে সে নিজেকে জান্নাতি না করাতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য অবশ্যই অবশ্যই ধ্বংস জিব্রাহুল্লাহ সালাম তার ধ্বংসের দোয়া করেছেন এবং আল্লাহ নবীলাম সেই দোয়ায় আমিন বলেছেন যে হ্যাঁ এমন ব্যক্তি যে বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে মাতাকে পেল যদি চো আল্লাপাক বলেছেন ওয়ালা তাকুল্লাহমা উফিন তুমি কখনোই তাদের সেবাযত্ন করতে তাদের খেদমত করতে যেয়ে নিজেকে কখনো বিরক্ত করে কখনো উপ শব্দ ব্যবহার করা এটাও শরীয়তে না যায়স তাহলে শরীয়ত আমাদেরকে পিতামাতার সেবাযত্ন সেবা করার জন্য তাদেরকে খেদমুত করার জন্য তাদের প্রতি এহসান করার জন্য তাদের প্রতি সদাচরণ করার জন্য আল্লাপাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন তো পিতা মাতার সেবা না করা পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার মাতার নাফরমানি করা এটাকে সবচেয়ে বড় কাবিরা গুণা অর্থাৎ আল্লাহর সঙ্গে শিরিক করার পরেই দ্বিতীয় নম্বরে বড় গুণা বলে আখ্যায়িত করেছেন সেটা হলো পিতামাতার মাতার নাফরমানি করা এরপরে তৃতীয় নম্বর যে গুণা সে সম্পর্কে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া উনি বার বার এটা বলছিলেন তো সাহাবেকার এই বিষয়টাকে আলা ওকাউল যে খবরদার তার অর্থ হলো এই যে আল্লাহ নবী সাহা এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে যেহেতু মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন ভালো মানুষ এবং সব মানুষকে অনেক সময় দুনিয়ায় অনেক বড় শাস্তির হতে হয় এই কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া সিরিয়াল হিসাবে আল্লাহ নবীলা গুনার ভিতরে এটাও একটা কবিরা গুণা সাতম রজুলি ওয়ালি দেহি ব্যক্তি তার পিতা মাতাকে যদি গালি দেয় তাহলে গালি দেওয়া এটাও সবচেয়ে বড় একটি কবিরা গুনা এবং বড় গুণা যে মাতা তাকে পেটে বহন করেছে কোন ব্যক্তি সেই পিতা মাতাকে গালি দিতে পারে হে আল্লাহ নবীলাম এটাকে সম্ভব যে পিতা মাতা আমাকে লালন পালন করেছে আমাকে জন্ম দিয়েছে আমাকে পেটে বহন করেছে কোন ছেলে কোন সন্তান তার পিতা মাতাকে গালি দিবে এটা কি সম্ভব সাহাবে একরাম যেন এটাকে বড় আশ্চর্য বলে মনে করলেন এবং মনে করলেন যে এটা কোনো সন্তানের দ্বারা সম্ভব নয় যে সে তার পিতামাতাকে গালি দিবে কিন্তু আমাদের সমাজে দুই তাকিয়ে দেখি তাহলে এটা যেন আজকে সমাজে কোনো আশ্চর্যের ব্যাপারই নয় এটা যেন সমাজে কোনো আশ্চর্যের কারণে নয় অনেকেই আমরা পিতামাতাদেরকে জোর গলায় কথা বলি অনেক সময় তাদেরকে গালিগালাজও করা হয় অনেক সময় তাদের উপর অন্যায় অবিচারও করা হয় এবং তাদের নাফরমানি করা হয় আল্লাহ নবী সাম বলেছেন যে তাদের নাফরমানি করা এটাও যেরকম আগুন তাদেরকে একজন সন্তান তার পিতামাতাকে গালি দিতে পারে তো আল্লাহ নবী সালাম বলেছেন এর ব্যাখ্যা হলে যে কোনো ব্যক্তি অন্যের পিতাকে গালি দিবে অন্যের মাকে গালি দিবে এবং সে আবার তার মা কে এবং তার পিতাকে গালি দিবে আল্লাহ আল্লাপ বলেছেন এর ফলাফল হবে এই যে তারা তোমার এলাহ গালি দিবে তো কোন ব্যক্তি যদি অন্যের পিতামাতাকে মাতাকে গালি দেয় তাহলে সে আবার এর পিতা গালি দিবে তার অর্থ হলে সে তার নিজের পিতামাতাকেই গালি দিল এই গালি দেওয়াটাকে আল্লাহ নবী সালাম কবিরা গুণা বলে আখ্যায়িত করেছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহা সাহাবায়করামদের অবস্থা এমন ছিল যে আনাসবিন মালিক রাজিয়াল তিনি বলেন যে হে দুনিয়ার মানুষ তোমরা যেই গুনাগুলিকে অনেক ছোট বলে মনে করো আর আমরা সেই ছোট গুনাকেই বড় গুনা মনে করে সেগুলি থেকে বাঁচার চেষ্টা করতাম এবং সেগুলি গুনাকে আমরা ধ্বংসত্ব বলে আখ্যায়িত করতাম অর্থাৎ কবিরা বড় গুণা থেকে নিজেকে তো বাঁচিয়ে রাখতেন কি ছোট ছোট গুনা করে এগুলি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন তো কিছু গুনার ভিতরে আবু আল্লাহ তিনি বলেন যে সালাহাতিমিম আবু জার রাজিয়াল তিনি বলেন আল্লাহ নবী সাস বলেছেন সালাহাতুন এবং তাকে আল্লাপ গুনা থেকে পবিত্র করবেন না ওয়ালাহুম আজা আব আলিম এবং তার জন্য অত্যন্ত কষ্টদায়ক শাস্তি আছে তো এমন কি গুনা যে গুনার কারণে আল্লাহ নবীলাম বলেছেন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না ওলা হিম আল্লাহ তার দিকে বলছেন আল ইসবাল ওই ব্যক্তি যে টাকনের নিচে কাপড় পরে যদি আজকে মুসলিম সমাজে এটা কোনো ব্যাপারই নয় আল্লাহ পাক আমাদেরকে পুরুষদেরকে টাকনের উপর কাপড় পরার বিধান দিয়েছেন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 ভয়ানক বই আখ্যায়িত করেছেন যেই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথাও বলবেন না তার দিকে না আল্লাহ পাক তার কোনো না তাহলে ব্যক্তির অবস্থা কি হবে। তো ইসবাল আল্লাহ যে ব্যক্তি অহংকার করে কেউ যদি তার কাপড়টাকে লটকিয়ে দেয় সেই কাপড়টা প্যান্টও হতে পারে সেটা পাজামাও হতে পারে এবং সেটা জুব্বাও হতে পারে যেই কাপড়টা আমরা পরি না কেন এটাকে টাকিনের নিচে পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না টাকিনের উপরে রাখতে হবে তো এটাও একটা কাবিরা গুণা বড় গুণা দ্বিতীয় নম্বর যেটা আল্লাহ নবী বলেছেন জারদিক দিকে আল্লাহ পাক তাকে শাস্তি সেটা হলো আলমার নান যে কারো উপকার করে পরে আবার খোটা দেয় এটাও বড় অন্যায় তাহলে কাউকে যদি কেউ উপকার করে এহসান করে এর বদলা চাইতে হবে তাকে আল্লাহর কাছে বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশায় মানুষের উপকার করতে হবে কিন্তু উপকার করে তাকে যদি আমি কোনো কষ্ট দিই আমি তাকে কথাই কষ্ট দিই অথবা আমার আচরণে যদি তাকে কষ্ট দেই তাহলে শরীয়তের পরিবাসে এটাকে মান্নান বলা হয়েছে এবং এর শাস্তি আল্লাহ নবী সালাম এত বড় শাস্তি বলে আখ্যায়িত করেছেন এরপরে তৃতীয় নম্বর বলেছেন আল মুনাফিক সেল আতা হালাফিন কাদিম ওই ব্যক্তি যে মিথ্যা বলে তার ব্যবসার জিনিসে বিক্রি করে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 সকল ধরনের গুণা থেকে আল্লাহ পাক হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বারকাত ইসলাম যে করে অধিকারের রক্ষা শততার সমর্থন বিরূপের খণ্ডন। আমি মোহাম্মদ হাশিম বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন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 मणि मुक्त अब्नू मासउदल ईर्षा नहीं सत्यर पथे दृढ़ मनोबल दानी जैसे आल्ला दान, ताके दान, दान जे तारा फैसला ता शिक्षा कर सही बुखारी प्रथम खंड एल्म হাতির সংখ্যা তিহাত্তর